বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতামিল ওনসল ও আল্ আবদি ও রসুলি মোহাম্মদিন আবদিল্লা আলিহি ও সহাবিহ আজমাইন ওমান আম্মা বা সম্মানিত দর্শক আপনারা যারা পিস টিভি বাংলার দর্শসূন্না অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি দোয়া করি আল্লাহ আল্লাহতালা দিন জানার জন্য আমাদের সময় ব্যয় প্রচেষ্টা কবুল করুন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন দর্শক আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে পারিবারিক জীবন আর এ প্রসঙ্গে আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লাম পবিত্র শান্তিময় পরিবারের জন্য যে শিক্ষাগুলো দিয়েছেন ক্রমান্বয়ে আলোচনা করছিলাম আমরা দেখলাম শান্তিময় পরিবার সম্পৃতিময় পরিবার অর্জনের জন্য সচেষ্ট থাকতে হয় রসল সাল আলী আসাল্লাম বলেছেন পরিবার গঠনের আগের থেকে এ বিষয়ে সচেতন থাকতে হয় কারণ মানুষ তো অপূর্ণ দুজন অপূর্ণ মানুষকে দিয়ে গঠন করা হবে একটা ইউনিট ঐক্য যেটা অপূর্ণই থাকে এই অপূর্ণতাকে পূর্ণ করতে হয় আল্লাহর ভয় তাকুয়া ইমানদারি যা আমাদেরকে এই পরিবার বহন করতে সাহায্য করে পাশাপাশি পারস্পরিক সচেতনতা প্রত্যেকের প্রকৃতি অনুধাবন করা বিনম্রতার অনুশীলন করা পরিবারটাকে এবাদত হিসেবে গণ্য করা এ সকল বিষয় আমাদের পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে দর্শক এর পাশাপাশি যে বিষয়ের প্রতি ইসলাম আমাদের দিক নির্দেশনা দিয়েছে তা হল পরিবারের যে এই ছোট্ট ইউনিট এখানে কার কি দায়িত্ব তা ভালো করে বুঝতে হবে প্রথম বিষয় পরিবারের একটা ঐক্য গঠন করা হয় একটা ইউনিট গঠন করা হয় আর বিশ্বে যেখানে ছোট বা বড় কোনো ইউনিট থাকে সেখানে একজনকে ইউনিট প্রধানের দায়িত্ব নিতে হয় নিতেই হবে তা হলে কোনো ঐক্য থাকবে না এই জন্য রাসল্লা সাল্লাম তো অন্য হাদিসে বলেছেন তোমরা যদি দুজন বা তিনজন হও কোনো কাজে থাকো একজনকে আমির বানিয়ে নাও কারণ সমাজের যে কোনো ঐক্য যে কোনো ইউনিট যে কোনো এক জায়গায় কিছু মানুষ একত্রিত হয় সেখানে একজন যদি দায়িত্ব না নেন প্রত্যেকেই তার মতো কথা বলেন প্রত্যেকেই সিদ্ধান্ত বলেন আর নেন তাহলে এটা একটা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। সারা জীবনের জন্য যে ইউনিটটা গঠন করা হলো এখানে কেউ কি দায়িত্ব নেবে না উভয়ই সমান কেউ কারো কথা মানবে না কেউ দায়িত্বশীল নয় সমানত দর্শক ইসলাম দিক নির্দেশনা দিয়েছে এই পারিবারিক ইউনিটে স্বামী দায়িত্বশীল এই দায়িত্বের অর্থ মালিকার দাসী নয় এখানে হয় স্ত্রী দায়িত্ব নেবেন নইলে স্বামী দায়িত্ব নেবেন আর নইলে কেউ দায়িত্বশীল হবেন না সবাই যার মতো চলবে সবাই জারজার মতো চললে পরিবার থাকে না কোনো ঐক্য থাকে না কোনো ইউনিট কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একজনকে না একজনকে দায়িত্ব নিতেই হবে তবে কে নেবেন স্ত্রী হয়তো কেউ বলবেন স্ত্রী হলে সমস্যা কী আসলে সমস্যা কিছুই নয় সমস্যা প্রাকৃতিক নিয়ম যারা নারী পুরুষের প্রকৃতি ক্রোমোজম হরমোন এগুলো নিয়ে গবেষণা করেন তারা আমাদের শেখান আমরা তো আর ওগুলো জানি না যে নারী পুরুষের হরমোন ক্রোমোজম নারী ক্রমোজম এক্স ওয়াই এগুলোর সমন্বয়ে যেটা হয় প্রতিটি পুরুষ প্রতিটি নারী প্রতিটি মানুষই নারী নারীর সাথে কিছু যোগ করলে হয় পুরুষ নারীকে আল্লাহ কিছু বিষয় বেশি দিয়ে তৈরি করেছেন সংবেদনশীলতা কোন কোন ক্ষেত্রে ধৈর্য মাতৃত্বের অনুভূতি পুরুষকে আল্লাহ কিছু বিষয় দিয়ে তৈরি করেছেন দৈহিক শক্তির আধিক্য ইত্যাদি আর এই সব কিছু মিলিয়ে নারী পুরুষের যে ইউনিটটা গঠন করা হলো এতে দায়িত্ব নিতে হবে পুরুষকে পুরুষ দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে সে সক্ষম হবে অর্থনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব এটা নারীকে দিয়ে হলে নারীর প্রতি অবিচার করা হবে আর এজন্যই তো আল্লাহ তালা কোরআনকারিমে বলছেন কে স্ত্রীদের সংরক্ষণকারী হেফাজতকারী বানানো হয়েছে দুটো কারণে একটা হলো আল্লাহতালা প্রকৃতিগতভাবে নারী এবং পুরুষের ভিতরে যে পার্থক্য দিয়েছেন দৈহিক শক্তিক মানসিক এই পার্থক্যের কারণে দায়িত্বটা তাদের উপরে দেওয়া হলো আর জাগতিক অর্থনৈতিক দায়ভারও তাদের নিতে হয় ফকু মিনা মোয়ালিহিম অর্থনৈতিক দায়ভার তাদের নিতে হচ্ছে অর্থ উপার্জন করা শ্রম করা এই দায়ভারও তাদের নিতে হচ্ছে কাজেই পারিবারিক এই যে ইউনিট এর সংরক্ষণের দায়িত্ব পুরুষদের দেওয়া হলো দর্শক এখন যদি বলা হয় পুরুষ না ঘরে বসে থাকবে নারী কর্ম করবেন রিক্সা চালাবেন সামাজিক দায়িত্ব দেবেন প্রোটেকশন করবেন এবং ইউনিটের মাতবড়ি করবেন এক্ষেত্রে মূলত নারীকে অধিকার দেওয়া হলো না জুলুম করা হলো প্রকৃতির সাথে সংঘাতে যাওয়া হলো এই দায়িত্বগুলো পারিবারিক ইউনিটে পালনের জন্য নারী প্রকৃতি সহায়ক নয় এটাই বিজ্ঞান বলবে এটাই চিকিৎসা বিজ্ঞান বলবে এটাই বাস্তবতা আর এটাই কোরআন নির্দেশ দিয়েছে কোরআন পারিবারিক জীবনে স্ত্রীদেরকে ছোট করেন ওলাহুন্না মেসরুল্লা দিয়ে আলৈহিনু তোমাদের স্বামীদের যে অধিকার রয়েছে স্ত্রীদের উপরে ঠিক তেমনি অধিকার রয়েছে স্ত্রীদের স্বামীদের উপরে সমানভাবে সৎভাবে কল্যাণময় ভাবে অলি রিজা আলে হিন্না দাঁড়া যা তবে পুরুষদেরকে সামাজিকভাবেই প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ কিছু বৈশিষ্ট্য অতিরিক্ত দিয়েছেন এটা এই বিশ্বের ক্ষুদ্রতম ইউনিট পারিবারিক ইউনিট যে ইউনিটের মাধ্যমে আগত প্রজন্মকে গঠন করা হবে যে ইউনিটের মাধ্যমে মানব সভ্যতা টিকে থাকবে এটাকে রক্ষা করার জন্য আর এজন্য আমরা যদি আধুনিক ব্যক্তি স্বাতন্ত্রবোধ ব্যক্তি স্বাধীনতার নামে পারিবারিক ইউনিটে স্বামীর যে অধিকার এটাকে অস্বীকার করি স্বামীর কথা শোনাটাকে খারাপ মনে করি কিন্তু কর্মক্ষেত্রে বসের কথা শোনা হাজার মানুষের সেবা করাটাকে খারাপ মনে না করি এটা আধুনিক কথা হতে পারে তবে এটা মানবীয় প্রকৃতির সাথে সুসামঞ্জস্য নয় পারিবারিক ইউনিটে স্বামীকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ কর্তা বলেনি কাওয়াম সংরক্ষক মাতবরই নয় হেফাজত করা পরিবারের সদস্যদের স্ত্রীর সামাজিক অধিকার নিশ্চিত করা তার নিরাপত্তা নিশ্চিত করা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এগুলো স্বামীর দায়িত্ব এটা কোনো মাতবরই নয় তবে পাশাপাশি পারিবারিক বিষয়ে স্ত্রীর দায়িত্ব এবং স্বামীর দায়িত্ব আল্লাহ বন্টন করে দিয়েছেন রাসলাম উল্লেখ করে দিয়েছেন বিদায় হজে রাসল সাল আলি আসাল্লাম অনেক কথার ভিতরে বিশেষ করে পারিবারিক বিষয়ে নির্দেশনা দান করে তিনি বলেন উসি কুমবিসা এখায় আমি তোমাদেরকে ওসিয়াত করছি স্ত্রীদের সাথে ভালো আচরণ করো তারা তো তোমাদের কাছে বন্ধিনী হয়ে রয়েছে আল্লাহ রসুল যে শব্দটা ব্যবহার করলেন খুব ভালো করে লক্ষ্য করি একজন নারী যে বাড়িতে মানুষ হয়েছেন ২০ বছর ২২ বছর তার আপন ভাই ব্রাদার তাদেরকে পরিত্যাগ করে স্বামীর ঘরে চলে এসেছেন এটা প্রকৃতির নিয়ম যে একটা ইউনিট গঠন করতে হবে তাহলে তিনি তার মাতৃ সেনহ পিতৃসেনহের বাদন ভাই বোন তার ছোট থেকে যেটাকে নিজের বলে মনে করেছিলেন সব ছেড়ে চলে এসেছেন এই যে সেনহ মায়াম মমতার শূন্যতা এটা স্বামীকে পূরণ করতে হবে তারা চলে এসেছেন পরিবারের দায়িত্ব পালনের জন্য আল্লাহর বিধান পালনের জন্য প্রকৃতির বিধান পালনের জন্য সব ছেড়ে স্বামীর বাড়িতে কাজেই তাদের এই ত্যাগ তোমাদেরকে স্বীকৃতি দিতে হবে এর এরপর স্লাম পরস্পরের অধিকার এবং দায়িত্ব বলে দিলেন তোমাদের উপরে তাদের অধিকার রয়েছে যেমন তাদের উপরে তোমাদের অধিকার রয়েছে তোমাদের অধিকার কি তোমাদের অধিকার হলো তোমরা কর্মে চলে যাও বাড়ির দায়িত্ব স্ত্রীদের থাকে কাজেই তোমরা যাকে অপছন্দ করো তাকে বাড়িতে ঢুকতে দেবে না তোমরা যাকে অপছন্দ করো তারা তোমার বিছানায় বসতে দেবে না এটাই তাদের দায়িত্ব দর্শক স্বামী যাকে বাড়িতে প্রবেশ করতে দিতে চান না নারী বা পুরুষ স্বামীর বিনা অনুমতিতে স্ত্রী তাকে বাড়িতে ঢুকতে দিবেন না স্বামী তার ঘরে বিছানায় সোফায় যাদের বসা পছন্দ করেন না বলে জানিয়েছেন তাকে বাড়িতে আসতে দেবেন না এটাই তাদের দায়িত্ব অর্থাৎ স্বামীর অবর্তমানে বাড়ির শৃঙ্খলা রক্ষা করা সন্তান লালন পালন করা এবং স্বামী যাদের পছন্দ না করে তাদেরকে বাড়িতে আসতে না দেওয়া এগুলো স্ত্রীর দায়িত্ব স্বামীর অধিকার আর স্ত্রীর অধিকার কী রসল্লা সাল্লাসালাম বললেন তোমরা তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছুর ব্যাপারে সর্বোত্তম সুন্দর দেওয়ার চেষ্টা করবে তাদের সাথে কোনো আচরণের ত্রুটি যেন না পরস্পরের অধিকার দায়িত্ব রয়েছে আমরা কোরআন এবং হাদিসের বিভিন্ন বক্তব্য থেকে এক্ষেত্রে দেখি যে স্ত্রীর দায়িত্ব মূলত দুটো একটা হলো আনুগত্য আরেকটা হলো কৃতজ্ঞতা কিভাবে দর্শক আল্লাহ তালা তৌফিক দিলে বিরতির পরে তা আমরা আলোচনা করবো এখন যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি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 सकाल सा स्कूल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 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাররাত দর্শক আমরা আলোচনা করছিলাম স্ত্রীর দায়িত্ব স্বামীর অধিকার কোরআন এবং হাদিসের বিভিন্ন বক্তব্যের আলোকে দুটো আনুগত্য এবং কৃতজ্ঞতা আনুগত্য কয়েকটা পর্যায়ে রয়েছে যে সেবা স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর নিকট থেকে পেতে পারেন না আল্লাহ পাওয়ার অনুমতি দেননি এই সেবা স্বামী চাইলে স্ত্রী দেবেন এই আনুগত্য ফরজ। দ্বিতীয় যে সেবা বিকল্প আছে রান্না করা সন্তান লালন পালন করা দুধ পান করানো কাপড় চোপড় ধোয়া এই সেবা স্ত্রী স্বামীকে দিতে বাধ্য নন তবে এটা তার অত্যন্ত বড় এবাদত এটা তিনি দিলে তিনি অত্যন্ত স্বভাব পাবেন যদি না দিতে পারেন তিনি ওজোর পেশ করেন সেক্ষেত্রে স্বামীর দায়িত্ব স্ত্রী সহ পরিবারের সবার খাওয়া রান্না ইত্যাদি ব্যবস্থাগুলো ইন্তজাম করা পুরুষ দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে সে সক্ষম অর্থনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব এটা নারীকে দেওয়া হলে নারীর অবিচার করা হবে আর এজন্যই তো আল্লাহ তালা কোরআনকারিমে বলছেন আর রিজা লনা আলানুবা আদহম আলাহাবাদ স্বামীদেরকে স্ত্রীদের সংরক্ষণকারী হেফাজতকারী বানানো হয়েছে দুটো কারণে একটা হলো আল্লাহ তালা প্রকৃতিগতভাবে নারী এবং পুরুষের ভিতরে যে পার্থক্য দিয়েছেন দৈহিক শক্তিক মানসিক এই পার্থক্যের কারণে দায়িত্বটা তাদের উপরে দেওয়া হল আর জাগতিক অর্থনৈতিক দায়ভারও তাদের নিতে হয় ফকু মিনা মালহিম অর্থনৈতিক দায়ভার তাদের নিতে হচ্ছে অর্থ উপার্জন করা শ্রম করা এই দায়ভারও তাদের নিতে হচ্ছে কাজেই যে বিষয় আল্লাহর দিনের বিরোধী আল্লাহর হুকুমের বিরোধী এই বিষয়ে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য হারাম নিষিদ্ধ আমরা ভুল না বুঝি স্বামীর সব কথা শোনা বুঝি আমাদের দায়িত্ব আল্লাহ আনুগত্যের নিয়ম দিয়েছেন যারা সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন আমরা তাদের আনুগত্য করব আল্লাহ বলেছেন কিন্তু এই আনুগত্য অর্থ এই নয় তিনি যা বলবেন তাই শুনবেন রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য যে বিষয়গুলো নির্দেশ দেবেন সেগুলো মানব আবার আল্লাহর বিধানের বিপরীত কিছু বললে আমরা মানবো না বাকি বিষয়ে আমরা আনুগত্য রক্ষা করে চল কাজেই স্বামীর আনুগত্য করার অর্থ স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে বাইরে না যাওয়া স্বামীর বিনা অনুমতি কাউকে বাড়িতে না ঢোকানো দাম্পত্য জীবনে যে সেবা স্বামী স্ত্রী থেকেই পেতে পারেন সেই সেবার ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা অন্যান্য ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করা অত্যন্ত বড়াইবাদ কিন্তু এটা স্ত্রীর জন্য বাধ্যতামূলক নয় ক্ষেত্রে স্ত্রী না পারলে স্বামীর দায়িত্ব এই ব্যবস্থা করা কৃতজ্ঞতা আমরা একটু আগেই বলেছি যে পারিবারিক জীবনে স্বামী কষ্ট করেন অর্থনৈতিক দায়ভার গ্রহণ করেন সামাজিক সংরক্ষণের ব্যবস্থা করেন এটা বিশেষ করে আমাদের বাঙালি সমাজ আমরা সহজে বুঝি কারোর স্বামীর মৃত্যু হলে ওই নারী অসহায় হয়ে যান গত কাল যে দেবর ভাসুর শ্বশুর শাশুড়ি অনেকেই তাকে শ্রদ্ধা করেছে আজ তারা যেন অন্য চোখে দেখছে অসহায় হয়ে পড়েন তিনি কাজেই স্বামী হয়তো দুর্বল রয়েছেন অর্থনৈতিকভাবে একটু অপারোগ রয়েছেন কিন্তু তিনি কষ্ট করছেন তার অর্থনৈতিক সেবা দিচ্ছেন তার সামাজিক সংরক্ষণ দিচ্ছেন তার কোনো বিপদ হলে তার পাশে দাঁড়াচ্ছেন এই যে স্বামীর দায়িত্ব পালন স্বামী যে কষ্ট করছেন এর প্রতি স্বকৃতজ্ঞ অনুভূতি লালন করা স্ত্রীর দায়িত্ব এটা ছোট বিষয় মোটেও নয় স্বামী যদি কোনো বিষয় নাও পারেন স্ত্রীকে সেটা বুঝতে হবে ছোট কিছু বিষয় পারেননি বা বড়ো কিছু পারেননি বলে তার অন্য বিষয়গুলো অস্বীকার করলে চলবে না গোতা যেন নারীর আবেগ অস্থিরতা সংবেদনশীলতা যেন তাকে অকৃতজ্ঞ করে না দেয় আবেগে তাড়িত হয়ে তিনি যেন না বলেন যে তোমার কাছে কোনো শান্তি পেলাম না তুমি কিছুই দিতে পারলে না আমাকে তুমি তো অজীবন আমাকে কষ্টই দিয়ে গেলে কি দিয়েছ তুমি এই বিষয়গুলো আমরা আগেই বলেছি নারীর জন্য জাহান নামের পথ খুলে দেয় কারণ অকৃতজ্ঞতা আল্লাহ পছন্দ করেন না বিশেষ করে আমরা যার মুখাপেক্ষী যার অবর্তমানে আমরা অসহায় হয়ে যাব তার প্রতি এই অকৃতজ্ঞতার চেতনা লালন করতে হয় না আমরা যখন কোনো কষ্ট পাবো একজন নারী যখন স্বামী থেকে কষ্ট পাবেন তিনি চেয়েছেন একটা ঘড়ি একটা চুরি একটা কোনো বিষয় স্বামী দিতে পারেননি কষ্ট অবশ্যই অনুভব করবেন তখন তিনি কি দিয়েছেন তার থেকে কি পেয়েছি এগুলো সুন্দর করে মনে করে হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জাগরুক করতে হবে কখনোই অকৃতজ্ঞ হওয়া যাবে না কারণ আমরা আগেই জেনেছি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন স্ত্রী স্বামীর সেবা থেকে অমুখাপেক্ষী হতে পারে না সে স্বামীর সেবার মুখাপেক্ষী কিন্তু তারপরেও সে স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় তার হৃদয় কৃতজ্ঞতার অনুভূতি নেই মুখে কৃতজ্ঞতার বাক্য নেই সে অকৃতজ্ঞ এই নারীর প্রতি আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না দর্শক স্বামীর দায়িত্ব কোরআন এবং হাদিসের বিভিন্ন বক্তব্য থেকে আমরা দেখি পানাহার বাসস্থান এক্ষেত্রে সাধ্যের ভিতরে সর্বোত্তম ব্যবস্থা করা অবহেলা না করা অনেকেই করেন অনেকে স্ত্রীকে বোঝা মনে করেন বিশেষ করে আমাদের গ্রাম্য জীবনে অনেক শাশুড়ি বলেন বউটা শুধু মুখ নিয়ে আসছে বাপ মায়ের কাছে টাকা পয়সা নিয়ে আসেন এই ধরনের অনুভূতি বিশেষ করে স্বামীর পিতা মাতা ইত্যাদি মিলিয়ে অনেক সময় এই যে নারী বন্দিনী হয়ে আসলেন মায়ার বাঁধনে নিজের পিতা নিজের মাতা নিজের ভাই বোনকে ছেড়ে এসেছেন যে পরিবারে সেই পরিবারে তিনি ওই সব অভাবে পূরণ করবেন অথচ তারা দেখা যাচ্ছে এমন আচরণ করছেন মানসিক পীড়নের পাশাপাশি পানাহার খাওয়া দাওয়া ইত্যাদিতেও কষ্ট দিচ্ছেন স্বামী নিজেও অনেক সময় কষ্ট দেয় স্বামী গল্প করতে বেরিয়ে গেছেন রাত হয়েছে স্ত্রীর সারাদিন কষ্ট করেছেন হয়তো খেয়ে ঘুমিয়ে পড়েছেন স্বামী বিরক্ত হবেন কেন আমার জন্য খাবার নিয়ে বসে থাকেনি এভাবে খাদ্য পানীয় বাসিস্থান পোশাক আশাক সর্বোত্তম সাধ্যের ভিতরে ভালো দেওয়া স্বামীর দায়িত্ব স্ত্রীর অধিকার আর দ্বিতীয় দায়িত্ব অধিকার সর্বোত্তম আচরণ করা স্ত্রীর সাথে সুন্দর আচরণ নারী প্রকৃতির যে আবেগ এটাকে সহ্য করা তাকে চেষ্টা করা ক্ষমা করার জন্য রাগ হলে নিয়ন্ত্রণ করা এটা স্বামীর আরেকটা দায়িত্ব স্বামীর তৃতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেটা হলো স্ত্রীকে কল্যাণের পথে দিনের পথে ইমানের পথে পরিচালিত করা পারিবারিক জীবনে সাধারণভাবে স্বামী অপরাধ করলে পাপ করলে স্ত্রী যদি সাধ্যমতো নিষেধ করেন এরপরও স্বামী করেন স্ত্রীর জন্য পাপই হন না আল্লাহ তাদেরকে দায়ী যুক্ত করেননি দায়ী মুক্ত করেছেন কিন্তু স্ত্রী এবং পরিবারের সকল সদস্যকে আল্লাহর পথে পরিচালিত করা পাপ থেকে দূরে রাখার দায়িত্ব জিম্মাদারি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা স্বামীকে আর এজন্যই তো কওয়াম সংরক্ষক দুনিয়াতে তাদের সংরক্ষণ করবেন আখেরাতে জাহান্নাম থেকে তাদেরকে সংরক্ষণ করবেন এটা স্বামীর দায়িত্ব কাদেরই স্ত্রী যদি অন্যায়ের প্রতি আকৃষ্ট হন পর্দা নষ্ট করতে চান দিন অমান্য করতে চান স্বামীর দায়িত্বটাকে আদর করে সোহাগ করে শাসন করে আল্লাহর পথে রাখার চেষ্টা করা স্বামী অন্যায় করলেও স্ত্রী চেষ্টা করবেন তবে স্ত্রীর দায়িত্ব সীমিত স্বামীর দায়িত্ব অনেক বেশি সমানত দর্শক এভাবে স্বামী এবং স্ত্রী পরস্পরের দায়িত্ব পালন এবং অধিকার সম্পর্কে সচেতন হলে আমরা সুন্দর শান্তিময় চোখের শান্তিময় পরিবার যা আল্লাহ তালাক আন কেমন বলেছেন তা গঠন করতে পার দর্শক পারিবারিক জীবনে স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যদের সাথে বিনোদন এটা রসল্লাহ সাল্লাম অন্যতম শূন্য তিনি পারিবারিক জীবনে অত্যন্ত হাসি খুশি ছিলেন বিনোদনমুখী ছিলেন তিনি তার সন্তানদের তার নাতিদের কোলে করে নাচাতেন তাদেরকে কোলে নিয়ে চুমুকতেন যে কোনো শিশুকে দেখলে কোলে নিয়ে আদর করতেন শিশুদেরকে রাগ করতে দিতেন না রসল আল্লাহ সাল্লু আসসালামের সন্ন্যাত থেকে আমরা এ বিষয়ে অনেক কিছু জানতে পারি রসলাল্লাহ সাল্লাহ আলিয়ালামের নাতি তাকে কোলে করে নিয়ে তিনি জামাতে সালাত আদায় করছেন ইমামতি করছেন যখন রুকু সাজদায় যাচ্ছেন একটু পাশে বসিয়ে দিচ্ছেন রুকু সেরজা থেকে উঠে কোলে নিয়ে কেরাত পড়ছেন আমরা আমাদের সমাজে যদি এরকম কিছু ঘটে ওই ইমামের চাকরি ওর পরে আর থাকবে না সময় তো দর্শক রসুলল্লা সাল্লাম শিশুদের প্রতি কত বিনম্র ছিলেন পরিবারের সদস্যদের প্রতি কত বিনম্র ছিলেন রসুলল্লাহ সাল্লাহ আলী আসসালামের সময়ে জামাতে সালাত আদায় করা হতো মহিলারাও আসতেন মহিলারা পিছনে দাঁড়াতেন দূরে পুরুষেরা সামনে রসল্লাহ সাল্লা অনেক সময় তিনি বলতেন যে আমি দীর্ঘ কেরাত পর্ব বলে জামাতে দাঁড়িয়েছি কেরাত শুরু করেছি হঠাৎ বাচ্চা কাঁদছে আমি তাড়াতাড়ি সালাত শেষ করে দিয়েছি কারণ আমি মনে করেছি ওই মার কত কষ্ট আসছে ও তো সালাতে দাঁড়িয়ে আছে সালাদ ভেঙে বাচ্চাটাকে বলে নিতে পারছে না কিন্তু কান্নাতে ওর অন্তরে অস্থির লাগছে মায়ের অন্তরের অস্থিরতা চিন্তা করে আমি সালাদটা সংক্ষেপ করে শেষ করে দিয়েছি দর্শক একটু বিবেচনা করুন আমাদের বর্তমান যুগের কোনো ইমাম যদি হতেন তাহলে কি বলতাম এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কেন মসজিদে তোমরা আসো মুসল্লিদের সালাত নষ্ট করার জন্য একটু ইমাম নেই তোমাদের নানান গালি দিতাম আমি রসল আসাল্লাম একবারও বলেননি যে তোমাদের শিশু বাচ্চাদের নিয়ে মসজিদে এসো না তিনি বললেন যে আমি মায়ের মনের কষ্ট হবে সালাদটাকে সংক্ষেপ করব না দর্শক কাজী। পরিবার অর্থ এই নয় যে আমি স্বামী স্ত্রী পরিবার গঠন করেছি বাচ্চাদের বিনোদন বাচ্চাদের হাসি খুশি আনন্দ এটা তাদের ব্যাপার তারা যেভাবে না বাচ্চাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা সন্তানদের সাথে আচরণ করা এবং তাদেরকে দিন শেখানো এটা আমাদের দায়িত্ব আর এভাবেই তো আল্লাহ যে দোয়া করতে আমাদের শিখিয়েছেন রব্বানা হাবলানা মিনা জিনাওয়িয়া কুর্রতা আয়ুন আমাদের দাম্পত্য সাথী স্ত্রী স্বামী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন দর্শক আমাদের সন্তান যখন জন্ম নেয় তখন চোখের শান্তি থাকে কিন্তু আমাদেরই ভুলে সন্তান যখন বড় হয়ে যায় বিশ পঁচিশ বছর বয়স হয় আরও বেশি হয় আমরা তাদের প্রতি কষ্ট পাই কথা শোনে না অবাধ্য হয়ে গেছে কিন্তু আমাদের ভুলে যদি রসুল্লাহ সালাহামের মতো ঠিক এভাবেই আদরের সাথে যত্নের সাথে এবং অন্যান্য যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন সেভাবে দিন শিখে তাদেরকে বড় করতাম তাহলে তারা আর বাধ্য হতো না দর্শক পরিবার গঠনের ব্যাপারে শান্তিপূর্ণ সুন্দর আনন্দময় পরিবার পাওয়ার ব্যাপারে রসল্লাহ সাল্লামের আরও অনেক দিক নির্দেশনা রয়েছে আল্লাহ সুযোগ দিলে অন্য কোনো পর্বে তা আলোচনা করব এ পর্বে আর সময় নেই বিদায় নিতে হচ্ছে আল্লাহ তাল্লাহ আমাদের ভালো রাখুন রসল আল্লাহ আল্লাহ আহমদের এনে বেলুম্বি وعلى آله واصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته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 भो भावे बुझार की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কুরান ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলা দেশে ইস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 প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিস কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। देर आलिम प्रति बुधवार रत साढ़े आप पुनः सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टीवी बांगल्